আবু হুরাই রাহ রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার নামে তোমরা নাম রেখো কিন্তু আমার উপনামে তোমরা নাম রেখো না আর যে আমাকে স্বপ্ন দেখে সে ঠিক আমাকেই স্বপ্ন দেখে কারণ শয়তান আমার আকৃতির আকৃতি ধারণ করতে পারে না যে ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান নামে তার আসন বানিয়ে নেয়